মানবতা সমাধান আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়াতের পথ ও পদ্ধতি এই অনুষ্ঠানের ধারাবাহিক পর্বে আজকে আমরা আলোচনা করব হিন্দু মতবাদ ও ইসলাম এ প্রসঙ্গে আমাদের হিন্দু বাইদেরকে ইসলামের দ্বার দর উপায় কি হতে পারে এবং তাদেরকে ইসলামে দিক্ষিত করার জন্য কি কৌশল অবলম্বন করা যেতে পারে এ প্রসঙ্গে আমরা আলোচনা আলোচনার করবো একটা কথা মনে রাখতে হবে এটা আল্লাহ তিনি বিগত কিতাব সমূহ সবগুলিকে তিনি কি করেছেন হেফাজত জিম্মাদারি নেন নেই কেন তার ইচ্ছা কোরআনই হবে চূড়ান্ত কিতাব এবং কোরআন সংগ্রহের দায়িত্ব তিনি নিয়ে বলছেন সংরক্ষিত এবং আল্লাহর সাথে কাউকে শরিক করব না এটাই হচ্ছে চূড়ান্ত বক্তব্য যে সম্মানিত শুধু ও দর্শক যেটা আমরা বলতেছিলাম যে আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে আলোচনা করবো সেই আলোচনায় আমরা আজকে যথারীতি স্টুডিওতে রয়েছি আমি আপনাদের সাথে মোহাম্মদ হারুন হোসেন এবং আমাদের সাথে আমন্ত্রিত ওলামা হিসাবে উপস্থিত হয়েছেন জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদান সম্মানিত শুধু দর্শক বিন্দু যেটা আমরা বলতেছিলাম যে কোরআন চূড়ান্ত সুতরাং কোরআন যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটাই হলো খ্রিস্টানদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা এবং আর একটা বিষয় প্রমাণিত হয় যে রসুল মোহাম্মদ সাল্লামের যুগে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন এখনো আছে তার কোনো পরিবর্তন নাই এবং এটা পরিবর্তন না পর্যন্ত আগে আসবেন বায়ুলের নামক জায়গায় মানারাতুল বাইদার বাবুল্লুদ্দে তিনি অবতরণ করবেন তিনি অবতরণ করবেন এবং দুনিয়াতে এসে আবার হক ইনসাফ কাইম সেটা হলো যে কুরুশটা ছিল তাদের ধারণা মতে এই কুরুশে চড়িয়ে তাদের নবীকে হত্যা করা হয়েছে যেই কুরুশে চড়িয়ে তাদের নবীকে হত্যা করা হলো তাদের ধারণা মতে সেই কুরুশ তারা গলায় ঝুলি নিয়ে আছে। তখন বর্তমান যারা বিশ্বাস করছেন ইসলাম মৃত তাদের আকিদাটা কি হবে হ্যাঁ এটা একটা চমৎকার প্রশ্ন যে তাদের আকিদা তখন তখন তাদের কি আকিদা আসলে আল্লাহর ফিরে আসতে বাধ্য হবে এটা তাদের আগমনের পরে তার মৃত্যুর আগে প্রত্যেক আহলে কিতাব বিশেষ করে খ্রিস্টানরা সবাই বিশ্বাস করবে যে ইনি সেই দর্শক বৃন্দ আমাদের মধ্যে যেটা আলোচনা ছিল যে হিন্দু মতবাদ ও ইসলাম আমরা আগে একটা কথা বলে রাখি যে পৃথিবীতে এই আল্লাহ রবীন্দন বলছেন তো এই যে হিন্দু মতবাদ এই মতবাদটির যারা পোত্তলি বা তারা মূর্তি পূজারী এই প্রসঙ্গে যেন আমান্লা সাহেব একটু আলোকপাত করলে এখানে আমরা যে হিন্দু মতবাদ বা হিন্দু ধর্ম আমরা যা দেখতে পাচ্ছি তা তো অনেক দিন আগের পুরাতন নুহ আলহ সালামের পরবর্তী থেকেই নোহা সালামের বংশধর থেকেই এই মূর্তির পূজা চালু হয়েছে যেই মূর্তি পূজা বা প্রত্যলিকতাবাদ এটাকে আমাদের এই উপমহাদেশে সনাতন ধর্ম হিসাবে প্রচার করা হয়ে থাকে মানে অতিব প্রাচীন ধর্ম কিন্তু এই ধর্মটা যে মানুষের ভিতরে চলছে একদম ভিত্তিহীন কথা এবং কাল্পনিক গল্প এবং অবাস্তব কিছু বিশ্বাস নিয়ে এটা চলছে এইজন্য জন্য একজন পণ্ডিত বলেছেন অ্যারাবিয়ান একজন বিশিষ্ট আলেম দিন বলেছেন যে আজ আল হিন্দি ওয়া সিন্ধ ইয়বুদাকারা ওয়া ফার্জাল মারা নাসাল তারা কোনো সময় গোরুর পূজা করছে কোন সময় শিবের লিঙ্গের পূজা করছে আর কোন সময় নারী ভেজাইনার পূজা করছে নাও তুবের কাছ থেকে এই যে তাদের আকিদা ও বিশ্বাস এই আকিদা বিশ্বাসের পিছনে তাদের তৈরি করা অনেক ধর্মগ্রন্থ তারা অবতারণা করেছেন কিন্তু মূলত দেখা যাচ্ছে তাদের দেবতাকে তারা নিজেরাই বানাচ্ছেন এবং নিজেরাই পূজা করছেন প্রত্যেক দেবতার জন্য আলাদা আলাদা কাজ যেটা আমরা এক পর্যায়ে বলেছিলাম যে যেন সুদর্শন ভট্টাচার্য যখন ইসলাম গ্রহণ করলেন তখন সেখানে তারা একটি জিনিসই কাজ করেছে সে বলছে যে আমাদের দেবতা অনেক প্রত্যেকের কাজ আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে কিন্তু মুসলিম শিক্ষক তাকে বললেন যে না সংসারে যদি কর্তা বেশি থাকে তাহলে গোলমাল লাগে যদি এই আসমান এবং জমিনের মধ্যে একাধিক মাবুদ একাধিক ইলাহ থাকতো। তাহলে অবশ্যই এটা ধ্বংস হয়ে যেত এখানে একটি দলিল উত্তামানো দলিল উত্তামানো বলে একটা কথা আছে যেটা তাউিদে আমরা দেখতে পাই সেটা হলো যে দুইজন যদি মালিক হয় বা প্রভু হয় তাহলে দুইজন প্রভুর হয় সমান শক্তি হবে না একজনে কম বেশ হবে যদি কম বেশ হয় তাহলে যার কম তাকে কবজা করে নিবে যার শক্তি বেশি সে আর দুইজনে যদি সমান হয় তাহলে পৃথিবী ঠায় দাঁড়িয়ে যাবে পৃথিবী আর চলবে না কারণ একজন বলবে সূর্য উঠবে আর একজন বলবে যে উঠবে না তো উঠানোওয়ালার যতটুকু শক্তি আমরা একটু ছোট হতে পারতে পারে যে একটা রশি যদি দুইজন সমান শক্তি শক্তিওয়ালা দুই দিক টানে তো রশি এদিকেও যাবে না ওদিকেও যাবে না হয় রশি ছেড়ে যাবে আর রশি আপন জায়গায় স্থির থেকে যাবে কিন্তু একজন যদি শক্তি কম হয় আর যদি শক্তি বেশি হয় তো বেশি শক্তিওয়ালা টেনে নিয়ে যাবে এই যে পরস্পর বিরোধী কথা এটাকে বলা হয় দলিল উত্তামানো তাহিদেরকে তবে তো এই দলিল উত্তামানো থেকে আমরা বুঝতে পারতেছি যে এই যে বহুস্বরবাদী যেই আকিদা আর এই যে পত্তলিকতা নিজের মাবুদ নিজে গড়ে ওমর আল্লাহ বলছেন যে আমরা অনেক সময় যখন ইয়ে করতাম মরুভূমিতে চলতাম তখন খেজুর দিয়ে খেজুর দিয়ে পূজা মাবুদ বানাত যখন ক্ষুধা লাগতো তখন আবার খেজুর খেয়ে ফেলতাম তো যখন ইসলাম গ্রহণ করলাম ইসলাম গ্রহণ করার পরে নিজের আচরণের কাছে নিজেই হাস্যকর হয়ে গেল সেটা কি করতেছিলাম আমরা আমরা এমন জিনিসকে মাবুদ বানিয়েছি আবার তাকে খেয়ে ফেলেছি তা আমাদের ওই ভাইয়েরা ওই হতভাগা ভাইয়ারা দেখা যাচ্ছে তারা নিজেরা দেবতা বানাচ্ছে সাজাচ্ছে গুজাচ্ছে আবার নিজেরাই কি করছে আবার গাঙে ডুবিয়ে দিচ্ছে তো এই যে বিষয় এটা যে ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং এমন কি যে বাস্তবতার সাথে সাংঘর্ষিক বিবেকের সাথে সাংঘর্ষিক এটা আমরা তাদেরকে বুঝিয়ে বলতে পারি অনুরূপভাবে আর একটা জিনিস বলতে পারি যে তাদের ধর্মে সনাতন ধর্মে গরুর গোস্ত খাওয়াকে নিষেধ ঘোষণা করা হয়েছে কারণ গরুর গোস্ত খেলে দেবতার অবমাননা হয় কিন্তু সেখানে সেখানে কিন্তু কথা বলা হয়নি যে গরুর চামড়া দিয়ে জুতা বানালে সে জুতা পরা যাবে না গোষ্ঠের দোকানে গিয়ে তারা গোস্ত খুঁজতেছে কোনটা গরু কোনটা খাসি সেটা পার্থক্য করতেছে কিন্তু জুতার দোকানে গিয়ে কিন্তু কথা জিজ্ঞেস করতেছে না যে কোনটা গরুর চামড়া কোনটা খাসির চামড়া যে দেবতার গোস্ত খেলে দেবতার অবমাননা হয় সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানিয়ে পরে রাস্তায় হেঁটে বেড়ালে দেবতার অবমাননা হবে না কেন এই ধরনের অনেক কথা অনেক প্রশ্নের মাধ্যমে আমরা তাদেরকে দাওয়াত পৌঁছিয়ে দিতে পারি একজন অমুসলিম তথা সনাতন ধর্মের অনুসারী যখন ইসলাম গ্রহণ করলেন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি দেখে ইসলাম গ্রহণ করলে বলছে আমার মাকে পুড়াতে নিয়ে গেলাম আগুন দিয়ে আগুন ধরিয়ে দিলাম মায়ের শরীরে কাপড় পুরে গেল ছেলের সামনে মা উলঙ্গ হয়ে পুড়তে লাগলো আমরা লাঠি দিয়ে বাঁশ দিয়ে মাকে ফিরতে লাগলাম কিন্তু সাহেব আপনি চমৎকার একটা আলোচনা আসছিলেন কিন্তু সমহলে হলে একটু ছোট্ট বিরতির পর শুধু কোথাও যাবেন না বলছেন যে আমি দোয়াকারের দোয়া কবুল করে থাকি জীবন কল্যাণ কি ভাবে পাবেন আগুন থেকে হাসানা আজাব আমাকে নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দাও রব্বে জালনি প্রতিটি কাজে তাকে স্মরণ করুন প্রতি বুধবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে বাংলায়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 The best profession is a professional person who invites people to last Banu Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, what a meaning should be to spread the message of Allah's Banu To implement the convincing Islamic-com-educational formula to excel in your career, dekhun, career guidance. Kaal raat aattay bangladeshe, <laughs> or aat shadha shattay bharo te. Peace TV Banglaay.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 কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ বিরতির পর আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম হিন্দু মতবাদের একটি অংশ আছে যে মানে মৃত্যুর পর দেহ তো একজন ভাই তিনি ইসলাম গ্রহণ করেছেন তাকে করা হলো তুমি ইসলাম কেন গ্রহণ করলে বলছে আমার মা দুণী মারা গেল যে মায়ের বুকের দুধ খেয়ে আমি লালিত পালিত হয়েছি জ্বলন্ত চিতায় মাকে যখন তুলে দেওয়া হলো মায়ের শরীরের কাপড় যখন পুড়ে গেল মায়ের শরীরে চামড়া যখন ঝলসে গেল मुहूर्त मध्य माँ उलंग पड़लें असंख्य जुवक असंख्य बेगाना मानुषर सामने आर माँ दुखिणी एकदम दाउ दाऊ कर जलते लगल पुरते लागल जीवन को दिन माँ केज्जत होते देखी नहीं पर्दार खिलाफ करते देखी दुख जनक हल सत्यार मन हाहाकार गलो जुखिणी हाँ के बुकर दूध खाई लालन पालन करें तागन दिए पुड़िए दिल यारेम धर्म हलो भगवान ये तुम धर्म नये এটা ধর্ম হয় না আমি ধর্ম খুঁজতে লাগলাম একদিন যখন দেখলাম যে একজন মুসলিম সাথী তার মা মারা গেল তার মাকে সুন্দর করে সাবান শ্যাম্পু দিয়ে বোরের পাতা গরম করে গোসল করানো হলো সুন্দর কাপড়ে জড়ানো হলো আতর আতর দিয়ে সুগন্ধি দিয়ে তাকে কবরে শ্রদ্ধা ভক্তির সাথে রেখে যখন মাটি চাপা দিয়ে দিল তখনই আমি গোরস্থানের কিনারে দাঁড়িয়ে বললাম ভগবান আমি এবার সঠিক ধর্ম পেয়ে গেছি এটাই ধর্ম যেখানে সম্মান রয়েছে ভক্তি রয়েছে যেখানে শ্রদ্ধা রয়েছে যেখানে পুড়িয়ে দিবে এত বড় বিভৎস কোনোদিন ধর্ম হতে পারে না তাই তো তিনি ইসলাম গ্রহণ করলেন এ ধরনের অনেক আচরণ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং ভাইদেরকে বলতে পারি ভাইয়ারা ফিরে আসুন সুশীতল সায়াতল ইসলামের চমৎকার হিন্দু ধর্মটা প্রথমত যে যে সমস্ত গ্রন্থর আলোকে এই মতবাদ্যের কথা বলা হয়ে থাকে আদর্শটা মানা হয়ে থাকে এই গ্রন্থ সম্পর্কে জনতা কিন্তু জানে এক এবং তাদের ধর্ম নিষিদ্ধ আছে তাদেরকে বলে ঠাকুর তিনি ছাড়া আর কেউ ওই গ্রন্থ পড়তে পারবেন না এটা কেন তার মধ্যে কি আছে একজন সাধারণ মানুষ জানার কেউ অধিকার রাখে না এবং এই গ্রন্থগুলো মূল মৌলিক গ্রন্থগুলো কিন্তু কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না সিলেবাসও তাদের নেই একটা দিক দ্বিতীয় দিক হল যে মূলত কোন মাধ্যমে ভগবানের কাছে পৌঁছার জন্য খতম করার জন্য সরাসরি আল্লাহ রব্বুল আলমের সাথে একজন ব্যক্তি যোগাযোগ করবে কোনো আল্লাহর বান্দা হিসাবে এই জন্যই নুহা আলাইসাল্লামের যুগ থেকেই মূলত মূর্তি পূজার মানে অভ্যাস প্রথারা চালু হয় এরপরে আমরা দেখতে পাই মক্কার আশেপাশে তার যুগেও যে তার বাপ দাদার মূর্তি পূজাটা করতো এই মূর্তির বিরুদ্ধে তিনি একসানে প্রথমে গেলেন এবং বললেন কে মাহাদিঘে তামাসিল উল্লাহ আংতুহ আন তো আব্বা এবং কি করোসামেঙ্গে দিলেন আমি এখানে বলতে চাচ্ছি এটা যে ইব্রাহিম আলাহালাম যেমনটা করেছিলেন প্রথম তিনি অ্যাকশন নিলেন মূর্তির বিরুদ্ধে আবার রসুল্লাহ সাল্লাম যখন মক্কায় আসলেন মদিনাজার থেকে মক্কায় ঢুকে সেই বুকারে জাহাদিসটা আসছে আর কি প্রথম করে তিনশো ছত্রিশ পৃষ্ঠায় ঢুকে এবং কোনো কথাবার্তা নাই মক্কার আশেপাশে তিনশো ষাটটি মূর্তি ছিল জালা বিয়া বিয়াদি আল্লা তার হাত দ্বারা একবারে মূর্তিগুলোকে ভেঙ্গে এক ষাটে তিনশো ষাটটি মূর্তি নিজের হাতে ভাঙলেন এবং পড়ছেন অকুল জাল হাক ও ইন্নাল বা কানা জাহুকা এই আয়াত পড়ছিলেন আর পুরো মূর্তি নিজ হাতে ভেঙ্গে ফেললেন এখানে কোন কৌশল বিলম্ব নয় এখানে কোনো সাক্ষাৎ নয় কথাবার্তা প্রথম যে কাজটি করেছিলেন এটাকে ভাঙ্গা আমি এই আলোচনার চাচ্ছি যে মাধ্যমটাকে আগে খতম করা। যদি মক্কা আসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান হলো মক্কা আর সেই স্থান থেকে যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মূর্তি ভেঙ্গে অবসরণ করতে পারেন তাহলে আমরা মাধ্যমকে প্রথম খতম করতে পারি আর আগে যেটা বলেছে এই ধর্মীয় রীতি রীতির কোনো ভিত্তি তাদের গ্রন্থ নেই ধন্যবাদ জনাব শেখ মুজাফর সাহেবকে সম্মানিত শুধু দর্শক বৃন্দ যে কথা হচ্ছিল যে হিন্দু ধর্মের ভাইয়েরা তারা কিন্তু এক ঈশ্বরের বিশ্বাসী কেউ আবার আছেন বহু ঈশ্বর বিশ্বাসী কিন্তু সকলেই বিপদ আপদে যখন পড়েন তখন বলেন উপরওয়ালা দেখবে কাজী যখন আপনি উপরওয়ালা একজনকে মানেন সুতরাং ওই উপরওয়ালা যে মতবাদে খুশি হবে সেই মতবাদ সেই তরিকা সেই পথে আপনি ফিরে আসুন কেন যে আপনার সষ্টা আপনাকে পথ দিয়েছেন আপনি মাঝখানে লুটুপুটি খেয়ে হারিয়ে যাবেন এটা কিন্তু কামানো হতে পারে না আপনি কল্যাণকামী আমি আপনার ভাই আপনার কল্যাণকামী আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি যে মাঝখানে যাদের পিছনে ঘুরছেন হয় নিজে মূর্তি বানিয়ে তার পূজা করছেন অথবা কোনো একটা প্রাণী গরু তার সামনে গিয়ে আপনি ভক্তি বোঝনা দিচ্ছেন অথবা তুলসী পাতার সামনে গিয়ে নম নমস্কার করে দাঁড়িয়ে গেছেন এসবগুলি আপনার কোনো কল্যাণে আসবে না আপনাকে ফিরে যেতে হবে একক আল্লাহর কাছে ওয়াহদাহুল্লাহ সরি কালা তার কাছে যেটা আপনি স্বীকার করছেন এবং আপনার ধর্মগ্রন্থের মূল বক্তব্য কিন্তু সেই ধর্মগ্রন্থের বক্তব্যটি না জানার কারণে অধিকাংশ আমাদের হিন্দু ভাইয়েরা সনাতন ধর্মের নামে প্রচলিত রেওয়াজ অনুযায়ী চলছেন কিন্তু এর কোনো বৃত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না এ প্রসঙ্গে আমি জানাব শেখ ইউসুফ আব্দুল মাজিদ সবকে একটু আলোকপাত করার জন্য বলব মূর্তি পূজা এটা তো বহু আগে থেকেই চলে আসছে শৈতান হিদ থেকে আল্লাহর এ বাদত থেকে মানুষকে দূরে সরিয়ে মূর্তির দিকে যখন আল্লাহর বাদত মানুষ ভুলে যায় তখন তাকে তো কিছু একটা করতে হবে কিছু একটা নিয়ে তাকে থাকতে হয় তো শৈতান তাদের সামনে মূর্তি এনে দিয়েছে যে মূর্তি বানিয়ে নিজে হাতে মূর্তি তোমরা পূজা করো হজরত ইব্রাহিম আলী সাল্লাম সরাসরি এই মূর্তির বিরুদ্ধে তিনি জেহাদ করলেন মূর্তি ভাঙলেন এবং এই জন্য তিনি আগুনে নিক্ষিপ্ত হলেন এবং সেখান থেকে আল্লাহ তালা সাল্লামও তাকে বের করে নিয়ে আসলেন এবং মহম্মুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনিও এই মূর্তির বিরুদ্ধে জেহাদ করলেন এবং মক্কা ঘর থেকে সমস্ত মূর্তি বিতাড়িত করে হারামের আশেপাশে থেকে সব মূর্তি বিতাড়িত করে ধ্বংস করে দিয়ে তা প্রতিষ্ঠা করলেন কিন্তু আশ্চর্যের বিষয় যেটা যে মূর্তি ইব্রাহিম ভাঙলেন রসুল্লা সাল্লাম মূর্তি এই জাত গোষ্ঠীর সহ ধ্বংস করে দিলেন তারপরেও এখনো মূর্তি বেচে আছে। এটা একটা বিস্ময়কর ব্যাপার যে চোদ্দশো বছর আগে যে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে যে মূর্তির আখড়া সে আখড়া থেকে মূর্তিকে ধ্বংস করে দেওয়া হল এবং রসুল্লা কারিম সাল্লা অবশ্য মক্কা মদ্দিনা এবং জাজিউল আরব এটা পবিত্র থাকবে এটার ঘোষণা অবশ্য তিনি দিয়েছেন ভিতরে তোমাদের ভিতরে বিভ্রান্ত করবে সম্মানিত শুধু দর্শক বৃন্দ যে এই যে মূর্তি পূজা আমাদের ভিতরে যেমন অনুপ্রবেশ করেছে এবং আমাদের এক মুসলিম ভাইরা যেমন বিভ্রান্ত হচ্ছেন অজ্ঞতার ঠিক অনুরূপ আমাদের হিন্দু ভাইয়েরা তারাও আমাদের ভাই আমাদের প্রতিবেশী আমাদের আপন জন তারাও বিভ্রান্ত হচ্ছেন এই দিন সম্পর্কে ধর্মগ্রন্থ সম্পর্কে না জানার কারণ ফলশ্রুতিতে তারা নিজেরা এ সমস্ত ধর্মকর্ম করছেন এবং উৎসব পালন করছেন বারো মাসে তেরো পূজা কত উৎসব করে যে করছেন সেটার যৌক্তিকতা কত আমরা বলবো যে এটা আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এবং ভাবতে হবে আমরা বলবো ইসলামের মাহসিন এবং হিন্দু ধর্মের যে বিষয়গুলি ভাইদেরকে দেখা যায় তারাও মানে তারা উপরওয়ালাকে মানছে এবং তাদের গ্রন্থে এক ঈশ্বরের কথা বারবার বলা হয়েছে যদিও কিছু কিছু লোক বহঈশ্বরবাদে বিশ্বাসী হয়ে পড়েছেন সুতরাং তাদের সাথে আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি যে অজ্ঞতার কারণে সেই প্রচলন চলছে কাজেই তারা যদি তৌহিদকে মেনে নেন এবং রসলের মেনে নেন আর কাতারে আমরা সামিল হয়ে যাই তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না ধর্মীয় রীতিনীতি হচ্ছে আপনার ব্যক্তি জীবনকে আপনার পরিবার জীবনকে সামাজিক জীবনকে আপনার রাষ্ট্রিক জীবনকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে তোলার একটা উত্তম এর উপরে আর কোনো হতে পারে না যা আপনাকে নিয়ন্ত্রিত করবে অতএব যদি আপনি শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব হন তাহলে হবে না আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের ভিতরে আপনি করেন নাই যে নিজের এটা ছোট্ট বাচ্চাকে এই বৎসরে পূজার জন্য নির্ধারণ করলো ওকে সাজিয়ে গুজিয়ে একটা সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলো তাকেই পূজা করলো আবার সেই দেবীকে সেই গঙ্গায় বাসিয়ে দেওয়ার জন্য মিছিল করে চলে গেল। সম্মানিত শুধু ও দর্শকবিন্দু আমাদের হাতে সময় একেবারে কম সুযোগ এ বিষয়ে আমরা আরও তাত্ত্বিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তবে আমরা আজকের আলোচনার মাধ্যমে যেটা জানতে পারলাম যে আপনি আল্লাহর একজন সৃষ্টি আর আপনার স্রষ্টা একক অদ্বিতীয় সুতরাং তার কাছে পৌঁছার জন্য স্রষ্টা যে ধর্মে সন্তুষ্ট হবেন সে ধর্ম আপনাকে মানতে হবে সুতরাং স্রষ্টা বলছেন তিনি নিজেই বলে দিয়েছেন কোরআনে কারিমে যে না তিনি অন্য কোনো ধর্মকে গ্রহণ করবেনা ফ্যালাই ইয়ালা মিনু ওহিল আহরিমিন আল হাসিন সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আপনাকে মুক্তি দিতে পারে না যেগুলি আমরা অনুসরণ করছি সেগুলি পুরাতন কথা এবং সামাজিক প্রথা আমরা প্রথার অনুসরণ করে চলেছি যাতে আমাদের অর্থ নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে শ্রম নষ্ট হচ্ছে এর মাধ্যমে আমরা ধ্বংসের দ্বার পানতে পড়ছি অতএব আমাদের বলবো হে হিন্দু ভাইয়েরা আপনারা আসুন আমরা আদমের সন্তান হিসেবে সকলে ওই খত বাদির দিকে ফিরে দেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা ওয়া লা ইলাহা السلام عليكم ورحمة الله وبركاته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 जकत पार्क सच बर्मिंग শূন্য শূন্য আট তিন সুয়ে ওয়াই জিবি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি जीवन बाचालमारक आदाय आल्ला शांति खुजते देखराधे शांति প্রতি সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বিস বাংলায়